আলহামদুলিল্লাহ রবিলমিন ও সাল রসুল আল আলিহি ওজমাইন আমি উপস্থিতি আল্লা সুবাহ অনুগ্রহে মুমিনের উত্তম চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের ধারাবাহিক লেকচার সিরিজের পাঁচটি পর্ব ইতিমধ্যে আলোচনা হয়েছে। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে উত্তম কথা বলা। যা একজন মানুষের উত্তম চরিত্র ও উন্নত ব্যক্তিত্বের বহির প্রকাশ অপর মুমিনের সাথে উত্তম ও সুন্দর কথা বলার মাধ্যমে একজন মমিন একদিকে যেমন তার নেকির পাল্লাকে ভারী করতে পারে অপর দিকে এর মাধ্যমে সে তারা হৃদয়ে জয় করতে পারে এবং খুব সহজে সে তার কাছে প্রিয় হয়ে উঠতে পারে আমরা দিন ও দুনিয়ার বিভিন্ন প্রয়োজনে একে অপরের সাথে নানান বলে থাকি। পারস্পরিক ভাব বিনিময় করি তো এসব সময় আমাদের মুখের ভাষা যেন শালীন ও সংযত হয় আমরা যেন সর্বদা উত্তম ও সুন্দর কথা বলি ইসলাম আমাদের সেই নির্দেশই দিয়েছে যখন আমরা একে অপরের সাথে উত্তম কথা বলবো। এতে আমাদের পারস্পরিক সম্পর্ক ও দিন বন্ধন অটুট থাকবে আমাদের মাঝে কলহ বিবাদ সংগঠনের আশঙ্কা থাকবে না পারস্পরিক সম্পর্কের মাঝে অবনতি ঘটবে না আর যখনই আমরা অপর সাথে উত্তম পরিবর্তে ও কর্কশ কথা বলতে শুরু করব তখনই শয়তান আমাদের মাঝে সংঘর্ষ বাঁধিয়ে দেওয়ার চেষ্টা চালাতে থাকবে পরস্পরকে সম্পর্ক ছিন্ন করার জন্য প্ররোচিত করবে এজন্য আল্লা সুফহান আমাদেরকে উত্তম কথা বলার আদেশ করেছেন এবং শয়তানের দুষ্কর্ম সম্পর্কে সতর্ক করে দিয়েছেন পবিত্র আমার বান্দাদেরকে বলে দিন তারা যেন যা উত্তম এমন কথাই বলে বস্তুত শয়তান তাদের মধ্যে সংঘর্ষ বাধায় নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু আয়াতে। এবং অনেক উত্তম প্রতিদান রয়েছে হাদিস শরীফে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল আলিহাল বলেছেন যার ভেতর থেকে তখন বলা হল হিয় সেটা কার জন্য তিনি বললেন যে উত্তম ও সুন্দর কথা বলে মানুষকে খাবার খাওয়ায় এবং রাতে যখন মানুষজন ঘুমিয়ে থাকে তখন দাঁড়িয়ে নামাজ পড়তে থাকে সাদাকাতুন উত্তম ও সুন্দর কথা বলার মাধ্যমে আমরা কত সহজে সাদাকার সব লাভ করতে পারছি শুধু তাই নয় উত্তম সুন্দর কথা বলা মুমিনের জন্য জাহান্নান থেকে বাঁচারও একটি মাধ্যম সহি আদিব না তলিম তিবাহ নীম সাল আলিম জাহান্নামের আলোচনা করলেন অথোপর তা থেকে আশ্রয় প্রার্থনা করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন তিনি আবারও জাহান নামের আলোচনা করলেন অতপর তা থেকে আশ্রয় প্রার্থনা করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন অতপর বললেন এক একটুকটু খেজুরের বিনিময় হলেও তোমরা জাহান নাম থেকে বেঁচে থাকো আর যদি তা না পারো তাহলে উত্তম কথার বিনিময়ে হলেও জাহান্ন নাম থেকে নিজেকে রক্ষা করো বস্তুত উত্তম কথার দ্বারা আমরা যেমন পরকালীন জীবনেও কল্যাণ লাভ করতে পারব দুনিয়ার জীবনেও এর মাধ্যমে আমরা অনেক সুখ শান্তি লাভ করতে পারব যারা ভালো কথা বলে সুন্দর ও কমল ভাষায় কথা বলে এবং যাদের কথার মধ্যে কোন ধরনের কঠোরতা ও অশ্লীলতা থাকে না তাদেরকে সবাই পছন্দ করে সবাই তাদেরকে ভালোবাসে সমাজে মানুষের মধ্যে তাদের কথার এক ধরনের প্রভাব থাকে সবাই তাদের কথা শুনে তাদের কথা মানার চেষ্টা করে আর যারা অপরের সাথে কঠোর ভাষা ব্যবহার করে অশ্লীল বাক্যে কথা বলে তাদেরকে কেউ পছন্দ করে না এবং কেউ তাদের পাশে ঘেঁচতে চায় না এ ধরনের বদমেজাজি লোকদের পারিবারিক জীবনেও ফাসাদ লেগে থাকে আমাদের আশপাশে অবস্থানরত মানুষদের অবস্থার কথাই একটু চিন্তা করে দেখুন বর্তমানে কত পরিবারেই তো স্বামী স্ত্রীর মাঝে অল্পতে ঝগড়া বেঁধে যায় একই ছাদের নিচে থাকা সত্ত্বেও পরস্পরের মাঝে হৃদয়তা ভালোবাসার অভাব দেখা যায় ভয়ে ভেয়ে দ্বন্দ্ব লেগে থাকে পাড়া প্রতিবেশীর মাঝে কলহ বিবাদ চলতে থাকে সহকর্মীদের মাঝে তর্ক বিতর্ক মনমালিন্য পরিলক্ষিত হয় এসবের পেছনে এটা উল্লেখযোগ্য একটা কারণ যে তারা একে অপরের সাথে কোমল ভাষায় কথা বলে না একজন আরেকজনের সাথে উত্তম বাক্যালাপ করে না যদি একে অপরের সাথে উত্তম ও সুন্দর কথা বলতো। তাহলে পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন আরো অনেক সুদৃঢ় হতো নিজেদের মাঝে ভুল বুঝাবুঝি রাগ ক্ষোভ কলহ বিবাদের মতো সম্পর্ক ছেদের বহির্প্রকাশ দেখা যেত না বাস্তবিকভাবেই একজন মানুষকে অনেক অর্থ সম্পদ দিও অতটা খুশি করা যায় না যতটুকু খুশি করা যায় একটু সুন্দর কথা বলে তাই আসুন হে মুসলিম ভাই বোনেরা আমরা উত্তম ও সুন্দর কথা বলি কঠোরতা ও অশ্লীল ভাষা পরিহার করি আল্লাহ সুবাহ আমাদেরকে কথা বলার ক্ষেত্রে উত্তম ও সুন্দর ভাষা ব্যবহার করার তাওফিক দান করুন আমিন ইয়া